আসমাবিনে আবু বকর রদ আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা সাল্লামের আমালে আমরা একটি ঘোড়া নহর করেছি অতপর তা খেয়েছি নহর কথাটির বর্ণনা এ সঙ্গে হিসামের সূত্র দিয়ে ওয়াকি ও ইবনু ওয়াইনা এরকমই বর্ণনা করেছেন